বিস্মিলামে আলিফুল তুলকিত বি ছাড়ো উ খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মহাচ্ছন্ন রাখুক। অচিরেই উহারা জানিতে পারি আমি যে কোনো জনপদ কে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল মত বিহায় কোন জাতি তাহর নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে নাহারা বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফিরিস উপস্থিত করিতেছ না কেন মানু ন আমি প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত উপস্থিত হইলে আমি কুরান অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক তোমার পূর্বে আমি আগিকার অনেক সম্প্রদায়ের নিকট রাসুল পাঠাইয়াছিলাম তাহাদের নিকট আসেনাই এমন কোন রাসুল যাহাকে তারা ঠাট্টা বিদ্রুপ করিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহ সঞ্চার করি لا يؤمنون به وقد خلت سنت الاولين يরা কুরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতের পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল ولو فتحنا عليهم بابا من السماء فيه يعرجون যদি উহাদের জন্য আকাশের দুয়ার তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মিত করা হইয়াছে না বর আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় ولا قد جعلنا في السماء بروجا وزيناها للناظرين ابي আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়েছি এবং উহাকে সুশোভিত করিয়েছি দর্শকদের জন্য وحفظناها من كل شيطان এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাইলে ও আর দাপন করে প্রদীপ্ত শিখা وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ ٱلْأَرْضِ وَأَكْمَلْتُهَا بِمَا فِيهَا وَوَضَعْتُ فِيهَا جِبَالَ وَأَنبَتْتُ فِيهَا كُلَّ زَرْعٍ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمِن كُلِّ شَيْءٍ أَخْرَجْنَا بَشَاشًا উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাদের জীবিকা দাতার নও তাহাদের জন্য আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি উহা পরিজ্ঞাতই সরবরাহ করিয়া থাকি কুমু ফইন কুমু হু আমি আমি বৃষ্টি আকাশ হইতে আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين تمہাদের মধ্য হইতে পূর্বে যারা গত হইছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও জানি وان ربك هو يحشرهم انه حکيم عليم তোমার প্রতিপালকই উহাদেরকে সমবেত করিবেন তৃত প্রজ্ঞাময় সর্বজ্ঞক ইমু আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে ওল এবং ইহার পূর্বে সৃষ্টি করেছে জিনুষ্ণ অগ্নি যখন তোমার প্রতি পালক ফুরিস্তাগণকে বলিলেন আমি গন্ধযুক্ত করদমের শুকনো ঠনঠনা মৃত্যুকে হইতে মানুষ সৃষ্টি করিতেছি যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও। فسجد الملائكه كلهم اجمعونtoken فرিশতাগণ সকলেই একত্রিত সিজদা করিল ইল্লা ইبلিস اذا ان يكون مع الساجدين ابلیس বিততো সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার হে তোমার কি হইল যে তুমি অন্তর্ভুক্ত হইলে না কলিদলি সে বলিল आपने जे मानुस आमे तीनी तब तुम एखान हईते बाहर हा जाओ कारण तुम तो अभिशप्त এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানত। সে ল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তাহাদের অন্তর্ভুক্ত হইলে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তর্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিবাই তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত আল্লাহ বলিলেন ইয়াই আমার নিকট পৌঁছিবার সরল পথ ان عبادي ليس لك عليهم سلطان الا من اتبعك من الغاوين وبرانتদের মধ্যে যারা তোমার অনুসরণ করিবে তারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না وان جهنم ما لم موعدهم অবশ্যই জাহান নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে মুত্তা থাকিবে জাননাতে ও প্রস্রবণ সময়ের মধ্যে প্রবেশ করো আমি তাহাদের অন্তরীতি বিদ্বেষ দূর করিব परस्पर मुखोमुखी आसने अवस्थान कर स्पर्श करा तहारा से स्थान हईते बहिष्कृत हईबे नब्बे আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়াল এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তু শাস্তি বিহুফি আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত উহারা বলিল से बलिल तुम्हारा कि बार्धक्रस्त हवा सत्ते की शुभ संबदी আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি সুতরাং তুমি হতাশ হইয়া সে বলিল যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতি পালকের অনুগ্রহ হইতে হতাশ হয় সে বল হে আর বিশেষ কি কাজ আছে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 কিন্তু তাহার স্ত্রীকে নয়। আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ফিরিস্তাগঞ্জ যখন লুত পরিবারের নিকট আসিল তখন লুত বলিল তোমরা তো অপরিচিত লোক না আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেউ যেন পিছন দিকে না তাকায় তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও আমি তাহাকে এ বিষয়ে ফয়সলা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِغُونَ ناغر باشي کنو لشي تهو يو بستي تهويلو قَالَ إِنَّ هَا أُولَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونَ شئے بوليلو وہر عمار اوتی تھی شتران تمرا عمار کی بجت তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেউ করিও না ওরা বলিল আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই কলাহ উলাত চাও তবে তোমার জীবনের শপথ মতায় বিমুড় হইয়াছে অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাধাদেরকে আঘাত করিল আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিষ্করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম ان في ذلك لايات للمتوسمين ابو الشياতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষক শক্তির সম্পূর্ণ ব্যক্তিদের জন্য وان انها لسبيل مقيم এখনো বিদ্যমান নিদর্শন আর আয়াকা বাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী ان تقمنا منهم وانهم ما لبا اماما مبين আমি তোমাদেরকে শাস্তি দিয়েছি অবশ্য উভয়টি প্রকাশ্য প্রতিপার্শ্বে অবস্থিত ولا قد كذب اصحاب নিজের বাসীগণ রাসুল প্রতি মিথ্যা আরোপ আমি উপেক্ষা আমার জিবালি বই কিন্তু উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ آتو پر پروفات کالے موحانا دو ودر کے عقاد کرلو فَمَا أَغْنَا عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ شُترانگ غوهر جاها اور جن کرتو تاها وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه فاصفح الصفح الجميل आकाश मंडलियो पृथ्वी एवं घदर अंतर्गत कोई कुछ ही आम्ही अजता सृष्टि करी नाही एवं আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত হয় এবং দিয়েছি আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের জন্য উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদায় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত কর এবং বল আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী ক্ষমা যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর যারা কুরান্ন বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে হুম সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই কানুয় সেই বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্য প্রচার করো এবং মুশ্রিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যারা আল্লা সঙ্গে নির্ধারণ করিয়াছে শীঘ্রই ইহারা জানিতে পারি আমি তো জানি উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় তুমি প্রতিপাল সবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো